সাদ ইবনু আবু আকাস রদাহতালাহতে বর্ণিত তিনি বলেন যেদিন আমি ইসলাম গ্রহণ করি সেদিন এর পূর্বে খাদিজা রদিল্লাহ তু আলাহন ও আবুবক রদাহতআ আলহ্ন ব্যতীত অন্য কেউ ইসলাম গ্রহণ করেনি আমি সাতদিন এমনিভাবে অতিবাহিত করেছি যে আমি ইসলাম গ্রহণে তৃতীয় জন ছিলাম